তোষ্টায় বাংলাদেশে ইস টিভি বাংলায়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 শুরুতে জানাচ্ছি আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা একটি মনজ্ঞ সাক্ষাৎকার পর্ব নিয়ে যেখানে উপস্থিত হয়ে থাকেন বিশিষ্ট আলিমি দিন ইসলামী চিন্তাবিদগণ আজকে আমাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তশরিফ এনেছেন বিশিষ্ট আলিম ইসলামী চিন্তাবিদ মুফতি কাজী মুহাম্মদ ইব্রাহিম সাহেব আসসালাম আলাইকুম ধন্যবাদ মাহতাম আপনাকে আপনাকেও ধন্যবাদ আমাদের পূর্বে বেশ কিছু আপনার কাছেও সাক্ষাৎকার নিয়েছি আমরা অনেক সুন্দর আপনি আমাদেরকে মূল্যবান করেছেন আজকে আপনার কাছে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা না হলে কোনো মমিনের মৌমিন হওয়া সম্ভবই নয় কোনো মুসলিমের ইসলাম ঠিক রাখা সম্ভব নয় ইসলামের একেবারে যে মূল শিক্ষাটা সেটাই কিন্তু আপনি নিয়ে আসছেন আজকে আমাদের সাথে যত লড়াই যুদ্ধ হয়েছে উন্মতের এই তহিদ নিয়ে হয়েছে নুহুলের যে মহাপ্লাবন সেটা কিন্তু একেবারে দামন করে ফেলা হয়েছিল মাটির নিচে তহিদ লঙ্ঘনের কারণে ফেরাউনকে যে লোহিত সাগরের তলা ডুবে দেয়া হয়েছিল সেটাও তহিদ লঙ্ঘনের কারণে আসলে হল হক লি আল্লাহ একটাই অধিকার দাবি করেন বান্দাদের কাছে সেটালো আমার হয়ে যাও আমার মুখে হয়ে যাও সর্বক্ষেত্রে আমাকে একমাত্র মা বোধ হিসেবে গ্রহণ করো তো এই যে সৃষ্টির কাছে একটা দাবি একটা হক একটা অধিকার একটা রাইট এইটাই আসলে তহিত এটা সুরাজ আরিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন ওমা খাল ইনসা ইলে আবুদুন আমি জিন আর মানুষকে আমার এবাদত ছাড়া অন্য কোন মানুষকে আমি সৃষ্টি করি নাই এই উদ্দেশ্য ছাড়া অন্য কোন উদ্দেশ্য এইভাবে যদি না বলতেন তাহলে খালাক্তুল জিন মানুষকে আমি আমার আবাদতের জন্য সৃষ্টি করেছি তার মানে অন্যের আপদ কিন্তু নিষিদ্ধ হয় না আর তারা অন্য কারো করলো সমস্যা আবাদত ছাড়া তাহলে বুঝে গেল এখানে আর অন্য কারো আবাদত করা আর সুযোগ নাই সুযোগ একবারে শেষ এখানে অনেকে প্রশ্ন করতে পারেন যে আয়াত হলো আবাদতের আর আপনি তা কেমন একটা বিপরীত হল না হ্যাঁ আব্বাস যিনি বলেছেন যে ফিল যতবার আবাদতের কথা এসছে সবখানে আসলে উদ্দেশ্য যে কোনো আবাদত করলেই এটা আবাদত হবে না যতক্ষণ সেটা শুধু আল্লাহর জন্য করা না হবে আল্লাহর জন্য করা হচ্ছে আরেকজনের জন্য করা হচ্ছে এটা আবাদত না জিনিসটা আবাদতের শেষ দাসে আল্লাহকেও দিলো। সেজা সে মূর্তি কেও দিল দিলো অন্য কোনো সৃষ্টিকেও দিলো এটা আবাদত হলো না এখানে আবাদত হতে হলে অন্য কোন মাখলুক এখানে শরিক থাকতে পারবে না মাত্র শরিক হলো এটা আবাদত না এটা হয়ে গেল সেরকম দেখেন এখন প্রশ্ন করতে পারেন যে তাহলে আল্লাহকে তো আমি একটা সেজাতো করলাম কম হইলেও আমি না আরেকজনকে সেজা দিলাম বা নাইবা বা দিলাম কিন্তু ওনাকে তো একটা সেজা আমি দিয়েছি তো এটা কেমনে আবাদত হলো না কারণ এটা এই জন্য হল না যে আল্লাহ বলে দিয়েছেন এটা হাদিস সহিমা সুরক আমি নেই আমার কোন কাজ আমি নেই আমি পার্টনারশিপ থেকে নিয়াস অভাব মুক্ত যে ব্যক্তি কোনো কাজ করলো সেখানে কাউকে কিছু অংশ দিল আমি তারল তার ওই পার্টনারশিপ না তুমি ভোগ করোধে সব তো আমার দেওয়া তো সেখানে তো কারো কিছু এক চুল পরিমাণ এক অনুপরমাণু পরিমাণ তোমার অস্তিত্ব কারো কোনো অবদান নাই আমি ছাড়া তো আমি তোমারটা ভাগে নিবো কেন এই জন্যই আবাদত মানেই হলো তাহিদ সমগ্র করা নেই যেমন আমরা আপনার তাওহিদ পালন করি তাহিদের বিষয় কি কি আছে সালা জাকাত সিয়াম হেজাব হালাল হারাম কি কি তাহিদের সাথে সংশ্লিষ্ট এগুলি বয়েন করার জন্য আর নতুবা তাহিদের বিরুদ্ধে যারা গেছে তাদের শাস্তির জন্য বা তাহিদ বিরোধী কাজ তারা কি করে বিষয় তো তাহিদ কে ভালো করে উপলব্ধি করার বোঝার জন্য কি প্রকারেদ বা এরকম আছে কিনা আমরা ছোটবেলায় শুনতাম তৌহিদি জনতা এখন মিছিল তাহিদ আমরা শুনতাম শুধু মিছিল এই যে ষোলো সতেরো বছর কবিতার মধ্যে তাহিদ কি আমি উর্দুতে আছে আসানিটানা নামারা আমাদের নাম নিশান মিটানো সহজ না আছে তহিদ কি এটা তো কোনো দিন না আমরা জানছি না আমাদের আমাদেরকে জানানো হয়েছে বড় হওয়ার পরে আলহামদুলিল্লাহ যখন আল্লাহ তালা তৌফিক দিলেন জানার তখন আমরা আমাদের তহিদ জিনিসটা কোথায় তো এটা বড় দুর্ভাগ্য কারণ যে বলেছেন তাহিদের প্রকার অবশ্য তো প্রকার আছে তাহিদের তিনটা প্রকার এটা তো ওলামা ও তাহিদ যারা তারা সবাই থেকে এই তিন প্রকারের আমরা আসি রব মানে কি সৃষ্টিকর্তা দুই নম্বর পালন কর্তা তিন নম্বর আইনদাতা চার নম্বর তিনি শাহান মালিকানার বিশ্বজাহানের সবকিছুর মালিক তিনি পাঁচ নির্বাহী ক্ষমতা সকল কাজ তার নির্দেশে তার অর্ডারে বিশ্বজাহানে হয়ে থাকে তো এই যে অর্থগুলি রবের মধ্যে এইগুলি করাকেই বলা হয় বিশ্বাস করা যদি আমরা সংক্ষেপে বলতে চাই বাংলা ভাষায় বলবো যিনি দেন সব তিনি সব দিবেন তিনি আমার অস্তিত্ব ওনার দেওয়া রুহটা ওনার দেওয়া আমার অঙ্গ প্রত্যঙ্গ সব ওনার দেওয়া এবং এই দেহটা আমি যেসব খাদ্য দিয়ে আল্লাহ বাঁচিয়ে রাখছেন সেই জিনিসগুলিও ওনার দেওয়া যে অক্সিজেন দিয়ে জীবনটা সেটা দেওয়া আমার ভিতরে যে ভালোবাসা আছে যে বুদ্ধি আছে যে মেধা আছে যে চিন্তা আছে যে হাসি যে কান্না আধ আবকা হাসিটা ওনার দেওয়া হাসতে তো জানতাম না উনি হাসিটা না দিতেন চুপচাপ বসে কথা বলতাম কারণ হাসতে পারা কলা হাসতে পারে আল্লাহ কলা গাছকে দেন নাই তার হাসি নেই আল্লাহ আমাদেরকে হাসে দিয়েছেন সবকিছুই এগুলি সব আল্লাহর দান চোখের দৃষ্টি আল্লাহর দান কানে কানের শ্রবণটা আল্লাহর দান স্পর্শ করলে বুঝি গরম না ঠান্ডা না কি এটা আল্লাহ দুনিয়ার কয় হাজার কয় লাখ রকমের স্বাদ এখানে দিলে জিবা বলে দিবে যে এটা সব আল্লাহ এগুলি সব আল্লাহর দান এর পাশাপাশি এর চেয়ে বড় দান হল ইমান আল্লাহ যে কি ইমান দিয়েছেন আল্লাহ আকবর ওনার যে মহাব্বরটা অন্তরে দিয়েছেন ওনার উপরে তাবাক্কুল করার যে গুণটা দিয়েছেন ওনাকে ভয় করার যে গুণটা দিয়েছেন বা ওনার নবীকে ভালোবাসার যে গুণটা দিয়েছেন এইগুলি কিন্তু আরো বড় দান আরো বড় রিস্ক এগুলি যে এলম তিনি দিয়েছেন আমাদেরকে যে জ্ঞান যারা কোরআন সন্ন্যার এলম অর্জন করেন এলিমটা যে আল্লাহ দিয়েছেন এটাও কিন্তু দান তো মানে যিনি দেন সব তিনি হলেন রব এখন আমি যদি এলিম চাইতে হয় কার কাছে চাইব রব্যে যেদিনই একটু ছোট বিরতির দিকে যাচ্ছি শ্রোতা সময় হয়ে গেছে একটু ছোট বিরতি নিতে হচ্ছে আবার বিরতির পরে আপনাদের সামনে ফিরে আসবো আশা করি আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন السلام عليكم ورحمه الله وبركاته لبيك اللهم لبيك لبيك اللهم لبيك Salam alaikum warahmatullah. I'm Muhammad Hashim Madani. I'm not for Qtake. I'm a PhD. Banglaar for Qtake. I'm a good idea. Saturdays provide. In Britain, we are facing one big problem, that are you Muslim or British? The space to talk.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 थ जापर्हान आल्ला पवित्र कुरने उल्लेख कर দর্শক শ্রোতা ছোট্ট বিরতির পর আবার ফিরে এসেছি বলছিলাম আপনাকে ধন্যবাদ আপনার একটা প্রশ্নের কারণে আমাদের দর্শক শ্রোতারা আজকে তাহিদের কথা শুনতে পাচ্ছে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দেন বাত আল্লাহ আমাদের একটা দোয়া করে সে জন্য এইটার দাবি হলো কিছু চাইলে ওনার কাছে বলেছেন আলবানি বলেছেন তুমি কিছু চাইলে আল্লাহর কাছে চাইবা কেন কারণ আল্লাবেন না যদি ওখান থেকে অনুমোদন না হয় মানুষ অবশ্যই ভুল বুঝে যে কই আল্লাহ দেয় আমি নিলাম জমিন থেকে নিলাম মার্কেট থেকে নিলাম বাপদাদা থেকে আল্লাহ কেমন আর তোমার বাপ জমিনে মার্কেটে কোথেকে জিনিসটা আসলো সেটা তো বড় কথা আকাশ থেকে বৃষ্টির মাধ্যমে বৃষ্টি গেছে সাগর থেকে পাইছে পাশে থেকে আল্লাহ তারা যেদিন পৃথিবী সৃষ্টি করলেন সেদিন আগ্নেয় মাধ্যমে পাথরকে গলিয়ে বাষ্প করে মহাশৈন্য উড়িয়ে আস্তে পানি আখরা জামিনা আহা অমর আহা পৃথিবীর ভিতর থেকে তাই তো হলো না একটা গরুর দৃষ্টি আর মানুষের দৃষ্টি কি এক সমান গরু একটা ঘর দেখলে মনে করে এটা ঘর এটা দেখলাম এই পর্যন্ত তার নজর তার জ্ঞান আর মানুষ ঘরটা দেখলে তার জ্ঞানে বলবে এটা কে বানিয়েছে একজন না একজন এটা মালিক আছে কবে বানিয়েছে কি দিয়ে বানিয়েছে সে কোথেকে পেয়েছে কত সূত্রের জ্ঞানের দাবি হলো আলতা কিছু চাইলে আল্লাহর কাছে চাইবে হৃদয়ের সুয়াল একজনের কাছে আল্লাহর কাছে মুখের সুয়াল যদি কিছু পাওয়া না যায় অন্ত ঠিক রেখে মানুষের কাছে হাত পাতা যাবে এই নিয়তে যে আল্লাহ হয়তো এর মাধ্যমে আমাকে দিবেন একজন ধোনির কাছে একজন গরিব লোক তার হাজার থাকে কিন্তু আল্লাহর আল্লাহ তার মাধ্যমে আমি হইলাম একজন পরিবেশনকারী কিন্তু দাতা না আমার হাত দিয়ে তোমার কাছে পৌঁছলে এটা মনে করো না যে আমি মোহাম্মদ দিয়েছি কি বানিয়েছি এগুলি আমরা তো জাত ফকির যেমন সুরে আল্লাহ বলেছেন গুণ একটাই সেই গুণটা কি নাই কিছুই নাই আমাদের গুণ হইলো নাইয়ের গুণ কিছুই নাই আমাদের সব আল্লাহর যে সম্পদ ভোগ করি যা ভোগ করি সুর আল্লাহাদিদি আল্লাহ বলেছেন সত্তাধিকারী উনি তো সেই হিসাবে দেখেন তহিদে রুবুই কত জরুরি যে এই পৃথিবীতে যে আমি আছি আমাকে এই চেতনা নিয়ে বসবাস করতে হবে একটা নিঃশ্বাস নিলে একটা রেখেছেন আমি ভোগ করলাম এই প্রদীপ তো প্রদীপ আমি সৃষ্টি করেছি চাঁদের আলো একটু যদি ভোগ করি রাতের কত সুন্দর চাঁদ ওজা আল্লাহ কমরফিহিন আকাশ মন্ডলিতে সব অবদান কার একমাত্র অতএব জ্ঞান চাইতে গেলে আল্লাহ কাছে চাইব কোন মানুষের কাছে যে আপনি আমার জ্ঞান বাড়িয়ে দেন মানুষ কি কারো জ্ঞান বাড়িয়ে দিতে পারবে পারবে না কোন দেবদেবী পারবে যেটা আছে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে আর কারো থেকে নয় দৃঢ়ভাবে এটা বিশ্বাস করতে হবে কোন সন্দেহ রাখা যাবে না একজন থেকে সব আসে এটা হলো তাহিদের রুবু আর উলুহিয়া হলো তার উল্টাটা যা আমার জীবন থেকে যাবে সব একজন কি সুন্দর একটা হলো আদান প্রদান উনি আমাকে দিচ্ছে সব আর আমি আমি যেমন আমার জীবনের সব ওনার থেকে নিয়েছি তেমনি আমার জীবনের সব আমি তাকে দিব যেমন আলের একশো বাষট্টি নম্বর আয়াত কুল ইন্না সালাতি রবিলাম বলো আমার সালাত আমার কোরবানি যাবতীয়বাদত জীবন মরণ সব একজনের জন্য তিনি হলেন আল্লাহ নিচ্ছি আমি যে হাত জোর করে দাঁড়াচ্ছি এটা পাওনা আল্লাহ আমি যে একটা রুপতে যাব এটা আল্লাহর হক আমি যে একটা হুকুম মানবো কার হুকুম মানবো আমি আল্লাহর হুকুম মানবো হুকুম মানার এই আনুগত্যটা এই আবাদতটা আমি আল্লাহকে দেব হুকুম মানাই তো বলেছেন হুকুম তার আবাদত করো তার নির্দেশ ইনিল হুকম ইল্লা আল ইল্লাহ আমার অর্থ হলো যে হুকুমটা কথা বলা হয়েছে এই হুকুম পালনটাই হলো আসলে আবাদত আল্লাহর হুকুম পালন করা তার নির্দেশ ক্যারি করা তার আদেশ অনুসারে চলা নিষিদ্ধ কাজগুলি বর্জন করা এটা একজন হিন্দুকে বলি একজন ইহুদিকে বলি বৌদ্ধ কে বলি ভাই তোমার এই খ্যাত খামারটা এগুলি কে দিয়েছে কে বলবে গড দিয়েছে কেউ বলবে ঈশ্বর দিয়েছে মুসলমানকে বলবে আল্লাহ দিয়েছে এটা কিন্তু সবাই বলবে কিন্তু যখনই বলবো তাহলে তাহলে তো এই সব ওনার দেওয়া তোমার জীবনের আবাদ দাও এইটা বললে আর শুরু হলো এই সময় বুঝা যায় আল্লাহ কে দাও তখন ওরা বলতো আজ আল্লাহ আল্লাহ সব ইয়ে তুমি একজনের দাবি নিয়ে এত মাবুদে মিলিয়ে দুনিয়াটা সুন্দর চলে না আর তুমি এখন বলতেছো একজন কি হবে রহমানো ওদের কল্পনাটা আসতো না ওদের জ্ঞান সংকীর্ণতার কারণে তো যাই হোক তাহলে আমার জীবনে যা মান্ন করব সব আল্লাহর জন্য যা সেবাদত করব, নামাজ পড়বো রোজা রাখব আমি হুকুম পালন করব। আইন পালন করব সব আল্লাহর নামে তুমি জন্য জন্য আমার যদি কোনো মান্ন মানার ইচ্ছা হয় আমি এমনি নাজাহতুল রহমান এসে বলেছেন আমি রহমানের জন্য একটা রোজা মানত করেছি আমার মান্নটা আল্লাহর জন্য হবে আমার জবাইটা আল্লাহর জন্য হবে আমার সমস্ত এবাদত বন্দীকে যে হাত করলে আল্লাহর জন্য করব। আমি যদি কোনো কিছু ব্যয় করি সেটা আল্লাহর জন্য করব। আমি যদি সংসার করি সেই সংসার জীবনটাও একটা সেটা আল্লাহ আমাকে জানলাম আরেকটি প্রকার রয়েছে যেটি এই প্রকার সম্পর্কে একটু আপনি বর্ণনা দিবেন যেটা সেটা হলো আল্লাহর নাম সমূহ এবং গুণাবলীর একত্রবাদ অর্থাৎ আল্লাহ তালার যে নামগুলি আছে যখন আল্লাহর কোন একটা নাম নামটা আল্লাহর এটা এক অসীম গুণাবলীর নির্দেশক একটা নাম তখন এই নামের মধ্যে মানুষের কেউই কোন সৃষ্টির কেউই আর আল্লাহর সাথে হতে পারে না যেমন আল্লাহ তালার নিরানব্বই নাম আছে যে ব্যক্তি এবং আল্লাহর কাছে যেমন আল্লাহ বলেছেন সোরা আল্লাহ রাফের একশো আশি নাম্বর আল্লাহ রয়েছে পরম সুন্দর নাম তোমরা ওইসব পরম সুন্দর নাম দিয়ে আল্লাহকে ঢাকো আপনি এইটা যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নে গেলে তো শতকরা আমার মনে হয় আটানব্বই জন ইমানের খাতা থেকে বাদ পড়ে যাবে কারণ আমরা শিশুকাল থেকে শুনিয়েছে এসেছি আল্লাহ সব জায়গায় সর্বত্র বিরাজমান মুমিনের কলবে আছেন সবখানে আল্লাহ এখন অনেক বিজ্ঞানীরাও বই লেখেন সবখানে আল্লাহ নিল্লাহমিনে অথচ দেখেন বিষ্ণুবসুর তোহার পাঁচ নম্বরই বিরাজমান এখানে আল্লাহকে আগে আনা হয়েছে যদি আল্লাহ বলা হইতো তাহলে বলাতে রহমান আর সের উপরে বিরাজমান তার মানে অন্য জায়গায় থাকতে পারে ইমান শুধু নয় বরং ইমান বিষয় মূল বিষয় আমরা ইনসা আল্লাহ বিষয়টি আপনার কাছে আরো পরবর্তী সাক্ষাতে সুযোগ হলে আমরা জেনে নেব ইনসা আপনারাও অপেক্ষা করছিলেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়তো শোনার কিন্তু দুঃখিত আমাদের সময় শেষ হওয়ার কারণে আজকে বিদায় নিতে হচ্ছে আবার সুযোগ হলে ইনশাআল্লাহ পরবর্তী সাক্ষাতে আমরা মোহতারামের কাছে বিষয়গুলি জেনে নেওয়ার চেষ্টা করব। উপকৃত হর তৌফিক দান করুন barakatuh ज कर मुख्रतार्ध्यम করার যারা এক আল্লাহর এবাদত করে আমল করে আল্লাহ আলমিন তাদেরকে সফল করে আমি মতউর রাহমান শেখ মতিউর রহমান মদেন কি কি করলে আল্লাহ পাক রাজিয়া হবেন দেখন ইসলামের স্তম্ব দেখন ইসলামের খুটি সমূহ প্রতিবধবার সমভা পাটা।